আব্দুল্লাহ ইবনু ওমর রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মদিনায় আগমনের পূর্বে মুহাজির গনের প্রথম দল যখন কুবা এলাকায় কোনো এক স্থানে এলেন তখন আবু হুজাইফা রজিয়াল্লাহ তাল্লাহ এর আজাদকৃত গোলাম সালিম রজা আল্লাহ তাদের ইমামত করতেন তাদের মধ্যে তিনি কুরআন সম্পর্কে অধিক অভিজ্ঞ ছিলেন